الله وبركاته والله والصلاة والمشاهد الحمد لله الحمد لله نحمده ونستعلمه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إلاه فلاه ضل له ومن يؤمنه فلاه هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسنتنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله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 بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا ترفعوا اصواتكم لا ترفعوا اصواتكم فوق صوت النبي ولا تجاهروا له بالقم ل كجار بعضكم لبعض تجاهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون آمانت بالله صدق الله العليم العظيم محترم حاضرين سورة الحجرات رتعيات تلاوت كهلا এই আয়াতে আল্লাহন তদর সম্পর্কে শিষ্টাচার কত গুরুত্বপূর্ণ বিষয়ে এই সম্পর্কের একটা বিষয় হুকুম করেছেন করিম সাল আলহিমের সামনে সাহা করু আওয়াজে কথা বলা আপোষের তর্কে বিবাদে জড়িয়ে যাওয়া কোন এক ঘটনায় এই আয়াতটা নাজিল হয়েছে তোমাদের আওয়াজ যেন নবির আওয়াজের চেয়ে উঁচু না হয় এবং তোমরা পরস্পর যেভাবে কথা বলো উঁচু আওয়াজে নবীর সামনে যেন এরকম না হয় তা আদা যদি এমনটি কর তাহলে কিন্তু তোমাদের আমাল সব আমাল কিন্তু বাতিল হয়ে যাবে কিন্তু তোমরা বুঝবাও না জানবাও না আমালগুলো বাতিল হয়ে গেছে এগুলো খবরও তোমাদের থাকবে না কত দিক থেকে এগুলো নাই আফসোস উনি এমনিতে আওয়াজ ওনার নিচু ছিল সাধারণ স্বাভাবিক কথাও যখন বলতেন মনে হয়তো যেন খুব রাগে কথা বলতেছেন উঁচু আওয়াজে কথা বলতেছে কিন্তু এটাই ছিল ওনার স্বাভাবিক কথা আর আওয়াজটা উঁচু খুব বেশি ছিল এই আয়ার নাজিল হওয়ার পর হাজরতুল খাতাব রবিআল্লাহ তার নিজেকে এমনভাবে গুটায় নিলেন তার জীবনী থেকে পাওয়া যায় পরবর্তীতে তিনি নিজেকে এমন ভাবে গুটাইছেন যে কখনো কখনো তার কথা বুঝার জন্য কানকে তার মুখের কাছে গিয়ে নিয়ে তারপর কথা বুঝতে হইত নিজেকে এমন ভাবে গুটাইছেন এটা তো আসলে আল্লাহ রসুল সাল আলাইসালাম থেকে অমরুল হাতমুখ এমনি তো স্বীকৃতি পান নাই এক সাহাবি জিজ্ঞেস করছেন রসুলকে আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষকে তারপর ওই সাহেব জিজ্ঞেস করছেন মধ্যে বলে আবুহা বাবা হচ্ছেন সবচেয়ে তৃতীয় ব্যক্তি যে আমার কাছে সবচেয়ে প্রিয় সে হচ্ছে অনেক হাদিস আছে সেগুলো আমাদের সপ্তাহিক আলোচনায় বুধবারের যে প্রোগ্রাম সেখানে হচ্ছে গত সপ্তাহে আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে রসুল মসজিদে ঢুকছেন আবু বকর ওমর রসুলের ডানে আবু বকর বামে অমর হদাল হাত ধরা ধরা ঠিক এইভাবেই আমাদেরকে হাসরে একসাথে ওঠা নয় তাই তিনিও তো প্রথম মর্যাদা পানো বলার অতর্তা প্রতি আমি সম্পর্কে রসুল বলেছেন লি নী দরজা যদি খোলা থাকতো যে আমার পরেও কেউ নবী আসবে তাহলে নবুয় অমরই এত যোগ্য মানুষ অমর সম্পর্কে রসুল বলেছেন বরং হক কে বানাইছেন অমরের পিছনে পিছনে চলে আর কাম ইব্রাহিমের প্রশংসা করতেছেন রসুলের কাছে ইচ্ছা অনুযায়ী তোমরা মকামি ইব্রাহিমকে মুসল্লা বানা নামাজের জায়গা বানাও মানে তার পাশে নামাজ পড়ো এই জন্য তওয়ফের পর মকামিব্রাহিম এটাকে মাঝখানে রেখে ওই তুই রাখার পরা নামাজটাও আজিব কিন্তু ওই জায়গাটা নির্বাচন করা প্রস্তাহ উত্তর পর্দার আয়াত রসুলের দরবারে বসা আমাজ নিন যারা রসুলের বিবিরা আছেন দরবারে নানা রকমের মানুষ আসছেন যাচ্ছেন হয়তো আমার এটা পছন্দ লাগছিল না যে হাই যদি দেখবে না পর্দা করবে রসুলের বিবেচনার উদ্দেশ্যে যদিও বলা কথাটা হুকুমটা কেমন পর্যন্ত যে তারা যেন ঘরের ভিতরে থাকে আয়াত নাজিল হয়ে গেছে অমরের ইচ্ছা অনুযায়ী বদরের যুদ্ধের পর যুদ্ধবন্দী যারা তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায় নানা জন নানা সিদ্ধান্ত দিচ্ছেন হয়তো তালাহ সিদ্ধান্ত দিছেন কিছু জরিমানা নিয়ে ছেড়ে দেওয়া হোক কেউ সিদ্ধান্ত নিয়েছেন জেলায় মেরে ফেলা হোক তোমার কোনো হত্যা প্রতি উল্লাহ তালা সিদ্ধান্ত ছিল হত্যা করা হোক তলোয়ারের মাধ্যমে রসুলের করিম সাল যে পরামর্শ ছিল সে অনুযায়ী রসুলের কাছে আল্লাহর কাছে এত বেশি ছিল যে রসুল সাল আলী ওসাল্লাম আক্কা জীবনে দোয়া করতেন খালি যে আল্লাহ আবু জাহাল অথবা অমরুল যে কোন একজন নিজের এই অভ্যাসে বিপণীতে যখন আয়াত নাজির হয়েছে সাথে সাথে নিজেকে ঘুটে আল্লাহ রুবুল এত প্রতাপশালী এত শক্তিশালী তারপরে রসুলের কাছে এত মর্যাদাবান মানুষ প্রায় সে সম্ভ্রান্ত মানুষ সব কিছুর পরেও আল্লাহর রুকুন যখন আসছে তখন আর এগুলোর দিকে কোনো ভূক্ষেপ করেন না এটা হচ্ছে আদব সাথে সাথে নিজেকে পরিবর্তন করে নিচ্ছে হয়তো অমর সেই অমর রদুল্লাহ তালাহুর প্রসঙ্গ যেহেতু আসছে এটাও বলি এই গতকাল ছিল অমর রদুল্লাহ তালাহ আনুর কোনো কোনো বর্ণনা আজতে অমর তালাহুর শাহাদত দিবস যেই দিন তিনি শাহাদত বরণ করেছিলেন অমরদিউ তালাহ ইসলামের জন্য কত মজবুত এক পিলার ছিল এটা সাহবায়াম খুব রশীল করিম সাল্লা আলিয়া জান ইসলামের জন্য দোয়া করছেন তার কত প্রয়োজন ছিল ইসলামের জন্য এই দোয়াই তো প্রমাণ করে সাবাইকরমিদানের পর এত ভেঙ্গে পড়ছিলেন মেয়েরা এত কান্নাকাটি করছেন হজত আয়সা সম্পর্কে এত কান্না করছেন যে তার বাবা আবুবকিদ্ধি করতে আল্লাহকালের পরেও তিনি এত কান্না করেন অমরের এন্তকালের পর শাহাদাতের পর যে কান্না করছেন প্রসঙ্গটা কেন আনতিছি করে বলছি হয়তো অমরুবুল্লাহ তার কাজ বিভিন্ন বিষয় জিনিস বানাইতো যাতা বানাইতো একদিন হয়তো অমরুদ্ুল খত্তাপ রাহু তালু তার কাছে গেলেন সে কি কি করে এগুলো জিজ্ঞেস করলেন আপনার জন্য আমি এমন একটা জিনিস বানাবো যেটাকে মানুষ সারা জীবন মনে রাখবে নাইব জানতেন না এত বড় হলিফা গায়েব জানতেন না তার রসুন তো জানতেন না গায়েব ছোট আল্লাহর জিনিস এই সিফাতে গুরুত্ব আল্লাহর যদিও এখনকার বহু মানুষ গায়েব জানে জান ওই গণকদের কাছে গিয়ে হাত দেখান মানে কি ভবিষ্যৎ তাকে আঘাত করার পরীক্ষামূলক গল্প শুনেছি তাকে একজন একদিন থাপ্পড় দিয়ে বলেছিলেন তোমার যে কপালে আজকে থাপ্পড় ছিল সকালে আসার সময় দেখে আসনে যদি দেখতাই তো ঘরেই থাকতো আজকে থাপ্পড় খাইতে রাস্তা আসতে না পাগল কাহিকা আজুব ইনসান অথচ অমরুল খতালু এত বড় মানুষ গায়ব জানলে তিনি বুঝে নিতেন যে আবুলু কি বলতে চাচ্ছে আবুল্লু এই কথা বলার পর সপ্তাহানিক ছিল একদিন ফজরের নামাজের সময় অমরুবুল খত্তাপ রি আল্লাহ তালানু ইমাম তিনি নামাজ পড়াবেন এটাই তো ছিল একসময় সিস্টেম যিনি সমাজের নেতা তাকেই বাড়ানো যিনি ইমামতের জন্য উপযুক্ত ব্যক্তি সমাজের নেতৃত্ব দিবে তিনি যিনি ইমামতের উপযুক্ত আলিম হুকুম ও আত্ম সবচেয়ে সুন্দর মানুষ যিনি সব কিছু মিলাইয়া যিনি উপযুক্ত তিনি ইমামত করবেন এবং তিনি সমাজের নেতৃত্ব দিবেন যার কারণেই তো হয়তো তোমরিফত নামাজ পড়াচ্ছেন ফজরের সালাম ওই অগ্নি পূজার আলো আধারী এখনকার মতো এত লাইট তো ছিল না মসজিদের অগ্নিতে লাইট তো হয়তো একটা ছিল হয়তো আমার সবাইকে জাগালে মুঠো নামাজের জন্য যারা তাজুক পরে হয়তো একটু শুয়ে গেছেন না মাঝে দাঁড়াইছেন মোহাম্মুল্লাহ আবুল্লুক অপেক্ষা করতেছেন কেন দেরি করতেছেন কেন মোমর আসার সাথে সাথেই তো বাড়তে পারতো সে একটা খঞ্জোর বানাইছে যেটা মাঝখানে ধরা দুই পাশে এটা দুই পাশে আক্রমণ করার জন্য প্রস্তুত করা হয়েছিল এবং এক সপ্তাহ পর্যন্ত তাকে বিষের মধ্যে চুবিয়ে রাখা হয়েছে যেন আঘাত করার সাথে সাথেই বিষ ওই রক্তের সাথে লেগে সারা শরীরে বিষটা চলে যায় বাঁচার জন্য কোনো উপায় না থাকে আবহুগুলো অপেক্ষা করছিল কেন অপেক্ষা করছিল এজন্যে যে না শেষ দিকে হামলা করবে যেন মুসল্লিরা সবাই মসজিদে চলে আসে সেই সুযোগটা সে দিচ্ছিল কারণ পালানোর সময় যেন ওই এলাকা থেকে বাইরের মানুষরা তাকে ওদিক দিয়ে ধরতে না পারে কারণ সবাই তো মসজিদে পালাইতে সহজ হবে এখনকার মতো আর সময় তো না যে মসজিদে আসে না বেশিরভাগই ঘরে থাকে পালাইতে সমস্যা হয়ে থাকে সবাই মসজিদে দ্বিতীয় রাখাতে যখন হাজত অমরবুল খত্তা রাদী আল্লাহ তালাহুর রুক উঠে গেছেন ঠিক ওই সময় আবুল হল হাজত অমরুল খত্তা রাদ আল্লাহ তালাহুর প্রথমে পেটে তারপর পিঠে তারপর নাবির নিচে নাবির নিচের যে আঘাতটা করেছিল এটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর একদম খঞ্জর ভেতরে ঢুকিয়ে টান মেরেছিল এমন যে ভেতর থেকে নারীর কিছু অংশ বের হয়ে গেছে আব্দুলেন আমি রক্ত থামানোর জন্য যখন হাত দিলাম পেটের মধ্যে আমার হাতটা বাবার পেটের ভেতরে ঢুকে গেছে এত বড় জখম ভাই আপনাদেরকে গঠনের শুনানোর উদ্দেশ্য না কেন বলছি কথাটা সেটা পরে বলছি সাথে সাথে আমি আমার পাগল খুলে পেটের মধ্যে বাঁধলাম সুন্দর করে রক্ত আটকানোর জন্য তারপর বাবাকে শুয়ে দিলাম অনেক পর তার যখন ঘুষ তখন সাবাইক্রামের মধ্যেই ছোট সুরা দিয়ে ফজরের সালা শেষ করছে অনেক সময় পর হয়তো তোমরুল্লাহ যখন ঘুষ ফিরল তখন উঠেই তিনি জিজ্ঞেস করলেন তোমরা কি সালা আদায় করতে পারছিলা। এটা হচ্ছে মূল বিষয় বলার যে এত কিছুর পরেও পেট থেকে নারী হয়ে গেছে সারা শরীরে বিষ ছড়ায় গেছে এমন কি যখন হেঁকি মানা হয়েছে চিকিৎসক ওই চিকিৎসক যখন আদর আল্লাহের মধ্যে ওষুধ দেন ওই দিয়ে পেটে দেখে ঘর থেকে বের হয়ে গেছে বলছেন না আর সম্ভাবনা সব বের হয়ে যায় এইরকম অবস্থা তিন দিন জীবিত ছিলেন আবহুহ ভাগার সময় যখন সাহবা কারান তাকে ধরার জন্য সামনে আসছেন সে মোট তেরো জনকে আক্রমণ করেছে কারণ তার হাতে ওই দুই দিক থেকে ধারালো জিনিসটা ছিল শুধু ঘুরেছে সাতজন মসজিদের বরণ করেছেন সে পালানোর সময় নিজের চাদর তার মাথায় উপরে যখন দিয়ে সে ফেসে যায় তখন সাহবা একরাম তাকে ধরেন এই জায়গায় একটা বিষয় মনে রাখবেন আজকের প্রসঙ্গে বিষয়টা আমাদের যা দরকার যে বিষয়টা কারণে কথাটা বলা ওই যে আয়াত বলছিলাম যে অমরদাল তালাহ এত মর্যাদা কেন হবে না আল্লাহর হুকুমের সামনে কি আগত তারা দেখাইছেন যে আল্লাহর হুকুম আমার নিজের যান চলে যাচ্ছে নিশ্চিত জানা এক তিন দিন পরে অমরদুল্লাহ তালাহ শাহাদ বরণ করেছেন এই অবস্থায় অমরদুল্লাহ তালাহ সকলের সালার চিন্তা যে নামাজ কি অবস্থা তোমরা পড়েছো কি না এরপর আবদুল্লাহ অমরতিহালকে হুকুম করলেন যে পানি নিয়ে আসো আমি অজু করব আমি আমি তো নামাজ পড়তে পারি নাই বেউি এখনই সময় এখনই নামাজটা পেনি হয়তো হজরত আবদুল্লাহ অমর তাল অমর তালাহ ছেলে তিনি বলেন পানি আনলাম তিনি অজু করলেন দিন কাকে বলেন একটু দেখেন যে মূল জিনিসের উপর আমল করা যতদূর সম্ভব আমি করব। আমরা তো ফতুয়া দিয়ে দিতাম এই অবস্থায় আমার ওজু চলবে না কোনো রকম তাই উমুম করে নামাজটা করি নামাজে তো প্রশ্নই আসতো যদি কেউ একান্ত মুত্তাকি হয় নামাজটা পড়েনি জীবনের শেষ মুহূর্ত তখন ফতুয়া দিয়ে তাই উমুং করেই নামাজ চালাইয়া নিতাম আর তোমার অজুর ব্যবস্থা করছেন ওজু করছেন তারপর নিজের সন্তানকে বললেন যে আমাকে বসায়া দাও দাঁড়াইতে পারেন না বলে যে আমাকে বসায়া দাও আমি বসে বসে নামাজ পড়ি আবদুল্লাহ মুহম বলেন বাবা আপনার বসার অবস্থানে আপনি শুয়ে শুয়ে পড়েন বলে না আমি বসাস আমাকে দেখাও তোমরা বসাইয়া দাও দেখো আমি পারি কি না এখানে শেখার বিষয় আমাদের অনেক মুরব্বীদেরকে আমরা দেখি চেয়ারে বসে নামাজ পড়ে সমস্যা চেয়ারে বসে নামাজ পড়ে সমস্যা আপনাদের মুরব্বী কিন্তু অনেক ধুবক ভাইদেরকে দেখি সিঁড়ি উঠতেছেন নামতেছেন রাস্তায় হাঁটতেছেন ভিড় দর্পে মসজিদে আইসা মরব্বীদের পাশে নিজেও একটা চেয়ার বসাইয়া নামাজ পড়া শুরু করলেন আরে ভাই সব কিছু চললো আপনার নামাজের মধ্যে আইসা আপনার কোমরে ব্যথা পিঠে ব্যথা হাঁটুতে ব্যথা সব ব্যথা শুরু হয়ে যায় এটা দিন না নিজের মন মতো ইচ্ছা মতো স্বাধীন মতো যা ইচ্ছা তাই করলাম যেভাবে ইচ্ছা সেভাবেই নামাজ পড়লাম এটার নাম দিন না হাজার তো অমরূপ মুখাত্তা জীবন স্বয়ং এই অবস্থায় যখন বসার সামর্থ্য অন্যরা বলতেছেন তিনি বলতেছেন যে না আমি বসি নামাজ পড়ব আমাকে বসায় দেব ইতিহাস থেকে পাওয়া যায় হয়তো অমরকে যখন বসানো হইল ঠিক বুড়িটা তখন আবারও বের হয়ে গেছে বসার কারণে চাপ করছে তিনি আবার বেরসুয়ে গেছে। আল্লাহ আকবর এই লোকের মর্যাদা অরসুলের সাথে আসরে উঠবে না তো কেউ উঠবে দিনকে যেভাবে নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যিনি এভাবে আক্রায় ঘটছেন गोलम अग्निपुजारी মুসলমান সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন আমার অনৈত্য সৃষ্টি করেছিলেন অমর যার কারণে তাদের সম্প্রদায়ের কেউ আমাকে হত্যা করেছে আলহামদুলিল্লাহ মুসলমানদের কেউ আমাকে হত্যা করে আমার কারণে সমাজে অনৈক্য সৃষ্টি হয়েছে কেমন পর্যন্ত না যত বড় গুণাকার হোক যদি আল্লাহকে শ্রেষ্দা করেনা হয় তার হাতে আমার মৃত্যু হয় নাই করি নাই এটাই আমার জন্য চরম সৌভাগ্যের সাথে সাথে আল্লাহ প্রশংসা করছে অথচ সামান্য ছোটখাটো বিষয়ে আমরা কাউকে কাফের ফতুয়া দিতে একটু দ্বিদা করি না আজের অবস্থা অনৈক্য থাকবে থাকবে এই ছোট ছোট কারণে আজকে সারা এক বিশেষ করে মুসলিম বিশ্বে এইরকম অস্থিরতার সৃষ্টি হয়েছে এটা নতুন না এটা বাড়তে বাড়তে বাড়তে বাড়তে ছোট থেকে আস্তে আস্তে আস্তে আস্তে বড় হয়েছে ইয়াহুদিরা পেছনে কাজ করেছেন আবদুল্লা সাবা যার কলকে प्रथमे मक्का मदीना तबुक फिलिस्त जखिए देा है तरह जरा शिक्षित छो तयने गिया आश्रय ग्रहण करब्दुल बच्चा से अत्यंत मेधानी छयाल करते कि भाव मुसलमान के ध्वस करा जातु तर विश्लेषण तर गवेषणा से पे যে ধর্ম আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত যেই ধর্মের কাছে আল্লাহর কিতাব আসে ওই ধর্ম কোনো দিন ধ্বংস হওয়ার মতো নয় তার উপর যত নির্যাতন চলুক কারণ সে তার ধর্ম ইয়াহুদি দিয়েই বুঝেছে যে এই উপর কত নির্যাতন হয়েছে সেই ফেরাউন থেকে শেষ পর্যন্ত ফিলিস্তিন পর্যন্ত তাদের উপর কত নির্যাতন হয়েছে কিন্তু তাদের ধর্ম শেষ হয় নাই কেন যে এটা আল্লাহর কিতাব নির্ভর একটা ধর্ম আল্লাহর পক্ষ থেকে আসা এক ধর্ম আল্লাহর পক্ষ থেকে এক নবী মুসাহ ইসলাইতালাম যা প্রচার করেছেন এটা শেষ হওয়ার নয় এটা শেষ তখনই হবে যখন বিকল্প আরেকটা ধর্ম আসবে এটা আবদুল্লাহ নিসাবা বুঝে গেছেন সে বুঝে গেছে যে মুসলমানকে ইসলামকে শেষ করা যাবে না কিন্তু বিশৃঙ্খলা লাগানোর সুযোগ আছে সে এই চিন্তায় মাথায় এনে সে আরেকটা জিনিস গবেষণা তার এগুলো অনেকগুলো গবেষণা আমাদের কাছে আসে যাত্রী লোকের সভা প্রথমে বসে বসে কি গবেষণা করতো সে ধর্মতত্ত্ব এইটাই ছিল তার গবেষণার বিষয় সে গবেষণা করত যে কোন কোন ধর্মে কি কি সমস্যার কারণে ধর্মের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে সেগুলো খুঁজে খুঁজে খুঁজে খুঁজে বের করে তারপর তার রেজাল্ট সে দিয়েছে যে মুসলমানদের মধ্যে যদি কোনো ভাবে একটি অনৈক্য সার ভিন্নতা একজনের মধ্যে আরেকজনের মধ্যে লাগাইয়া দেওয়া যায় এটা হবে সবচেয়ে বড় হামলা মুসলমানদের মধ্যে সে মুসলমান সে সেজে মদিনায় গিয়ে মুনাফিক মোদিনায় গিয়ে মুসলমানদের মধ্যে পারস্পরিক ঝগড়া বিবাদ বনুমাইয়া বনু হাসিম লাগায়া দেওয়ার চূড়ান্ত যত ষড়যন্ত্র সে বসে বসে করেছে তার হাতে সৃষ্টি হয়েছে হারিজি তার হাতে সৃষ্টি হয়েছে তার হাতে কেউ ইচ্ছা করে তার বলেছেন আমরা বলি যা শিয়াদের মধ্যে অধিকাংশই কাফির এই আকিলা বিশ্বাস নিজের মাথার মধ্যে রাখবেন শিয়াদের অধিকাংশই কাফির কারণ তাদের এমন জঘন্য আকিরা তারা পোষণ করে ইনশাল্লাহ তারা ধারাবাহিক আলোচনা আমাদের চলবে শুধু একটা বক্তব্য দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করা আমার মাকসাদ না নিজের আকে বিশ্বাসকে এটা আমার জিম্মদারি আপনাদের কাছে পৌঁছায় দেওয়া যে তারা কি আকৃদ আপন করে কি ধারণ করে তাদের ওই মধ্যে কি অনৈক্য সৃষ্টি হয়েছে ঐতিহাসিক লড়াইগুলো কি কারণ হয়েছে জঙ্গে সিফিন সিফিনের যুদ্ধ মুসলমান মুসলমানে যুদ্ধ আলী মুহাবিয়ার যুদ্ধ আইসা মুহাবিয়ার যুদ্ধ এই যুদ্ধ আলী আয়সি আল্লাহ দুই পক্ষে কেন হয়েছে এই সমস্ত কিছুর ইরাক বলেন সব ইরান শহর গোটা বিশ্ব এখন বিশ্বযুদ্ধের যে একটা নমুনা আলামত আমরা দেখছি একদিকে চীন রাশিয়া চলে আসছে দুই পড়াশক্তি একদিকে আমেরিকা মোড়াল কোন দিকে যা আছে কিছুই বোঝা যাচ্ছে না আইসিসের পক্ষে না বিপক্ষে কিছুই বুঝতেছি না এতদিন পর্যন্ত হামলা করলেন আপনারা তাদেরকে তাড়াইতে পারেন না রাশিয়ানা নাকি তিন ঘন্টার মধ্যে তাড়াইয়া দিয়েছে বিষয়টা কি বিষয়টা কি এটা ওই রাশিয়া না যে আফগানিস্তান থেকে ধাওয়া খেয়েছিল ওই রাশিয়া না বরং তার চেয়েও শক্তিশালী রাশিয়া আফগান থেকে ধাওয়া খেয়েছে সোভিয়েত ইউনিয়ন তার চেয়ে অনেক বেশি শক্তি নিয়ে তারা হামলা করেছে আফগান পাঠানদের হাতে ওই পাহাড়ি অশিক্ষিত মূর্খ। যারা আধুনিক অস্ত্রের সাথে পরিচিত ছিল না তাদের ভয়া খেয়ে নিজেদের রাষ্ট্রকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে আফগান ওইখ আল্লাহ তাদের পরিচয় সব দুনিয়ার দিক থেকে তার কাছে যখন তালিবানের সমস্ত লিডাররা এবং আফগানিস্তানের বড় বড় খানদানের নেতারা খানদান ভিত্তিক তাদের সমাজ পরিচালিত হতো সমাজের ওই বড় বড় নেত্রী স্থানীয় মানুষরা যখন এসে বলছে জনাব ক্ষমতা ছেড়ে দেন তাদের হাতে দিয়ে দেন ক্ষমতা কারণ সারা দুনিয়ার মানুষ আমাদের বিরুদ্ধে একজোট হয়ে হামলা করছে তখন মোল্লা অমর কি বলেছিলেন আচ্ছা আমাকে বলেন তো দুনিয়ার সমস্ত মানুষ যদি আমাদেরকে বিতাড়িত করতে চায় আর আল্লাহ যদি না চায় দুনিয়ার সমস্ত মানুষ মিলে কি পারবে সরলক্তি সহজ আল্লাহ সম্পর্ক তো আল্লাহর সাথে থাকে সবাই একজুটে বলেছে এটা তো অসম্ভব আল্লাহ যদি না চায় দুনিয়ার সমস্ত মানুষ একজুট হোক কিচ্ছু হবে না মিশাল আল্লাহ এই বলে তিনি লড়াই চালিয়ে গেছেন কৌশলগত কারণে পিছনে ঘটছেন সেটা ভিন্ন বিষয় আবারও আসবে ইসলামের ঝান্ডা চরম সৌভাগ্যটা যদি ইমাম মেহদির ওই সৈনিকদের একজন নগন্য খাদ হতে পারতাম এরা হাজরিন যে কারণে কথাগুলো বলা জ্বলন্ত ইতিহাস এটা এটা মিথ্যা বানানোর কোনো কথা নয় খবর নিয়ে দেখেন সেই আবু এর কবর ইরানে সেখানে মাজার হিসাবে সেটাকে তারা তাদের কবর জন্য এটাকে মহাব্বতের নজরে তারা দেখে সেখানে গিয়ে দোয়া করে আবলের কবরে তারা জিয়ারত করে যেমন যায় মানুষ জন্য। বরগতের জন্যে যায়। তুমি আবোলোয়ের কবরে বরগতের জন্যে যাও একজন অগ্নি পূজারীর কাছে যাও আসলে কেন যাবে না কেন যাবে না ইসলাম তারা কবুল করেছে বটে অগ্নি পূজার পুরানোর ধারা তারা আজও ছাড়তে পারে নাই আমাদের কাছে স্পষ্ট ভিড়ও আছে আপনারা যদি কেউ চ্যালেঞ্জ করেন এবং দেখাতে রাজি আছি স্পষ্ট ভিড়ও আছে তারা নিজেদের মতো কাবা বানিয়ে নিয়েছে নিজেদের মতো মাজার গুরুতে তারা চেষ্টা করে সেখানে গিয়ে খামিনিদের কাছে তাদের যে সমস্ত বড় লিডার আছে ইমামদের কাছে তারা যা প্রার্থনা করে তারা বা ইমামে বিশ্বাসী তারা মনে করে ইমামরা শরীয়ত প্রণেতা ইমামরা ইচ্ছা করলে শরীয়তে বিকৃতি আনতে পারে বায়াতে পারে কমাতে পারে মুসলমানের বিশ্বাস করলে ইমান চলে যাবে প্রনেতা একমাত্র আল্লাহ সুহান কেউ যদি বিকল্প চিন্তা করে যে ইমানরা শরিয়ত প্রণেতা ইমানর শরীয়ত বানাইতে পারেন ইমামে আবু হানিফা শরিয়ত বানাইতে পারেন ইমামে শাহিআ শরিয়ত বানাইতে পারেন সাথে সাথে তার ইমানটা চলে যাবে কোনো সন্দেহ নাই ব্যাখ্যা দিয়েছেন আমরা ওই সমস্ত শিয়া ভাইদের কাছে জানতে চাই কেন আজকে আবুল কবরকে তোমরা সম্মান দেখাও কেন দেখাও অথচ অমরের সাথে দুঃখনী আল্লাহর পছন্দ খেয়ে বলছি রসুলের কোন সাহবাদের সাথে যদি কেউ দুশ্মনী রাখে সে রসুলের সাথে দুশ্মনী রাখবে রসুলের সাথে দুশ্মন রসুলের সাথে দুশ্মনী রাখে শৈতান কাজেই তোমাদের বন্ধুত্ব শয়তানের সাথে হাসুর হবে শয়তানের সাথে নিশ্চিত কারণ ইমান থাকতে পারে না ইমান থাকতে পারে না শাহবাদের সাথে বিদ্বেষ রাখলে থাকবে না ইমান থাকবে না শাহবাদের সাথে বিদ্বেষ কেন রাখবো যাদের অচিলে দিন পেয়েছি যাদের অচিলে শরীয়ত পেয়েছি আল্লাহ আকবার যাদের ত্যাগের কারণে আমার রসুল সাল্লাম সমাজের দিনকে রেখে যেতে পেরেছিলেন যাদেরকে রসুল মোহ করছেন তাদেরকে আমি মহাবত করতে পারি হয়ে যাদেরকে ঘৃণা করছেন তাদেরকে আমরাও ঘৃণা করি রসুল বলেছেন রসুল বলেছেন আমার সাহাবিদেরকে আমার সাহাবিদের সাথে যারা ঘৃণা পোষণ করবে আমিও তাদেরকে ঘৃণা করি রসুল বলেছেন সাল্লি সাল্লাম যে কথা বলা উদ্দেশ্য অনৈক্য থাকবে ভিন্ন মত থাকবে সাহেব একরামের মধ্যে ভিন্ন মত ছিল কিন্তু শ্রদ্ধাবোধও ছিল নিজেদের মধ্যে আপসে লড়াই ছিল শ্রদ্ধাবোধ ছিল কেউ কারোর মধ্যে গালি কারোকে তিরস্কার করা ঘর্ষণা করা ছোটো করা সাহেব একরামে পড়েন নাই আমাদের মধ্যে কি হয়ে গেল এখন ছোটোখাটো বিষয় নিয়ে আমরা একজনকে বিদাঁতি বলে দেই একজনকে মুশ্রিক বলে দেই একজন নামাজে জোরে আমিন বলে না আমি তাকে বিদাঁতি বলে দে একজন বুকে হাত বাঁধে না আমি তাকে হাত বলে দে এটা কেমন কথা আপনার কাছে যদি মনে হয় বুকে হাত বাদা উত্তম আপনি বাঁধেন আপনার কাছে যদি মনে হয় জোরে আমিন বলা উত্তম আপনি করেন আমাদের কোনো আপত্তি নাই এই ছোটো খাটো বিষয় নিয়ে যদি ঝগড়া শুরু হয় মুসলমান এবং সিয়াদের মধ্যে যে ডিভাইড হয়েছে যেটা ঐতিহাসিক সত্য এবং যার মাসুল আমরা দিচ্ছি দিয়ে যাবো কেমত পর্যন্ত কেন কেমত পর্যন্ত দিয়ে যাব। কারণ দার্জাল তো আসবে ওই ইরান থেকেই দার্জাল বের হবে इरान कमे कि घर जाले जन्म है इमाम सर्वप्रथम जो प्रतर कर दिक्कतर आस्ते आस्ते समय घटना प्रवाह सब रसुलविष्य बाढ़ आस्ते आस्ते बुझे स्पष्ट क्लियर आज के देखें ये मास चरम सुखे मास कारण मासें जिरहरत ओसमान ইবনে আফি আল্লাহ তালা নিঃসাহারত বরণ করেছেন তেইশ বা বাইশ বরণ আমার কোনো এতদিন আমরা এই শোক বহন করেছি নতুন করে শোকের মধ্যে আরও যোগ হয়েছে মক্কা ট্রাজিডি মিনা ট্র্যাজিডি অথচ এগুলোর পেছনে কাদের হাত নানা অব্যবস্থাপনার প্রসঙ্গ আমরা আনি আমরাও লড়েছি নানা অব্যবস্থাপনা হয়েছে অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু এটা বাস্তব সত্তা লেবাননে ইরানের যে রাষ্ট্রদূত ছিলেন যিনি হিজবুল্লার পরামর্শ উপদেষ্টা তিনি ভিন্ন নামে নকায় এবার হজ করেছেন কেন এসেছিলেন তিনি ভিন্ন নামে তাদের বিভিন্ন মন্ত্রীরা কেন এসেছিলেন এবার নকায় হস করতে এটা এক ঐতিহাসিক প্রশ্ন হয়ে আমাদের কাছে দেখা দিয়েছে আমরা বলি অব্যবস্থাপনা ছিল কিন্তু কেন মক্কায় দিয়ে হজের সময় ওই সমস্ত ইরানিরা আমেরিকার বিরুদ্ধে মিছিল করে আমেরিকার বিরুদ্ধে লড়াই করছে সেইসিসের বিরুদ্ধে তোমরা করতেছ বিষয়টাকে কি উলট পালট ঘোলক পরিবেশ তোমরা তৈরি করে দিচ্ছ এটা হচ্ছে করা নানা রকম রূপে দার্জাল ধোকা দিবে তার জল যাদেরকে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে আমাদেরকে এখন থেকে দেখানো শুরু করেছে খালি চেহারা পরিবর্তন ভেতরে ভেতরে আর এক কথা এটাই স্পষ্ট আপনাদের এই এই মিম্বর থেকে আমি বলেছিলাম যখন আমেরিকা ইরানে হামলা করে করে অবস্থা করে বসবে জাহাজ বেরিয়ে গেছে হামলার জন্যে আমি এই মিম্বর থেকে চ্যালেঞ্জ করেছি অসম্ভব ইতিহাস বলে ইরান্তিয়া বিশ্বাস করে তারা বেশি কঠোর তারা বিশ্বাসী যাদেরকে আমরা যারা সৃষ্টি করলো তারাই এদেরকে মেরে ফেলবে এটা অসম্ভব এটা দুনিয়ার সবাই বিশ্বাস করলেও যারা ইসলামের ইতিহাস জানে তারা বিশ্বাস করবে না ইরানের উপর যদি হামলা কখনো হয় ইসলামের কারণে হবে না এটা তো কে বলছি ইসলামের কারণে হবে না হতে পারে আমেরিকার ভিন্ন কোনো স্বার্থ জড়িত আছে ইসরায়েলের ভিন্ন কোন স্বার্থ জড়িত আছে ইসলামের কারণে নয় আজকে সব যে একসাথে হয়ে গেছে হয়ে যাচ্ছে এটাই তার প্রমাণ হামলার শিকার পায় যেই বোমার জন্যে আমেরিকা ইরানকে বারবার দোষারোপ করে করে বারবার দোষারোপ করে করে এই একই বিষয়ে ইরাকের উপর কিন্তু হামলা ঠিকই করেছে আফগানিস্তানের উপর হামলা ঠিকই করেছে কেন কারণ ইরাকে তখন শাসক জাহিন ছিল অপরাধী ছিল সাদ্দাম কমিউনিস্ট এবং বাদ পার্টির যিনি লিডার যারা অনেকেই নাস্তিক ছিল সব স্বীকার করি আমরা কিন্তু ওই সমস্ত কারণে এমরিকা হামলা করে নাই কারণ সাদ্দাম এবং তার কম ছিল সুন্নি মুসলমান আফগানিস্তানের সুন্নি মুসলমানদের হাতে ক্ষমতা। আফগান যদি শিয়াদের হাতে ক্ষমতায় থাকতো হাজার ইসলামুল্লাদান ও খেলায় থাকলেও এমরিকে হামলা করতো না এটাই ইতিহাস মুসলমান শত্রু মিত্র চীনা দরকার আমাদের আজকে মহরম আসতেছে আশুরা আসতেছে মুসলমানদের সন্তানরা তাদের সাথে জড়াই যান এটা আবার আদর মনে করবে আমার অনেক ছেলে আমার আন্দারে কাজ করে আমি দেখেছি আশুরা উপলক্ষে তারা আমার কাছে ছুটে চেয়েছে কেন কি কারণে অন্য কিছু নয় হিন্দুরা রথ পূজা করে সে হারা ওই হোসাইল তারা আহ মাজার বানায় ওই রথের মতো এটাকে রাস্তা দিয়ে নিয়ে যাবে এটাকে চুমা খাবে বাচ্চাদেরকে লাগাবে দুধ ঢালবে ঘোড়ার উপর কি আজিবাজি তামাশা এগুলো সব সিরিক সব সিরিক মুসলমানদেরকে ধরে ধরে শিরিক করানো হচ্ছে আল্লাহ হেফাজত করুক ভাই আমাদের কেউ ইনশা আল্লাহ কেন্দ্রিক আশুরা কেন্দ্রিক কোন রকমের সিরিকের সাথে জড়িত হওয়া মানে হত্যাকারীদের সাথে যুক্ত হওয়া জেনে রাখেন আমরা কেন রসুল বলেছেন নাস আয়সা আমার কাছে সবচেয়ে প্রিয় আয়সা সেই আয়সাকে যারা গালিদেলা সেই আয়সার উপর যারা জেনার অপবাদ দেয় তারা আর হোক মুসলমান হইতে পারে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নয় ইশাল আমরা তাদেরকে দিল থেকে মন থেকে প্রাণ থেকে ঘৃণা করি এই ঘৃণা কোনো স্বার্থের জন্যে নয় এই ঘৃণা দিনের জন্যে এই ঘৃণা শরীয়ত কেন্দ্রিক এই ঘৃণা রসুলকে মহবত কেন্দ্রিক এই ঘৃণা রসুলের সাথে হাসরে ওঠার আশা কেন্দ্রিক এই আশা আমরা দিল থেকে সরাইতে পারি না ইনশা আল্লাহ তালা হাজির শত্রুচিন্ত হবে আমাদের খুব আবেগে সাপোর্ট দিয়ে যাওয়া মনে মনে তাদের জন্যে দোয়া করা এগুলো করার কোনো দরকার নাই দোয়া করেন আল্লাহ যেই ফেতনা শুরু হচ্ছে রসুল বলেছেন ফেতনা যখন শুরু হবে যেন একটা মালা গাথাতার মধ্যে গোটা ছিঁড়ে দেওয়া হয়েছে মালাটা মালাটা ছিঁড়ে দেওয়ার পর ওই গোটাগুলো যেমন একটা পর একটা পড়তে থাকে বন্ধ হওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না একটার পর একটা শুধু পরতেই থাকে টামতের আগের ট্যামতের এই আলাউগুলো এই ফেতনাগুলো এই ঝামেলাগুলো একটার পর একটাই ভাবে আসতেই থাকবে আসতেই থাকবে তাই স্পষ্ট এখন ছোট ছোট ঝামেলা যা আছে সেগুলো আমরা দেখছি এগুলো খুব দেখা হচ্ছে বড় বড় দুর্ঘটনাগুলো এগুলো খুব সিগির হয়তো হয়ে যাবে আরবের কোনো এক ভূখণ্ড ধসে যাবে এটাও আমরা হয়তো দেখব ইউরোপের কোনো এক ভূখণ্ড ধসে যাবে সেটাও হয়তো আমরা দেখবো মিনার মধ্যে বড় ধরনের হানাহানি হবে সেটাও হয়তো আমরা খুব সিগির দেখব কারণ মিনারিরা যেভাবে শুরু করেছে মিনার মধ্যে মিছিল মক্কার মধ্যে মিছিল তারা যে মুসলমানদের উপর খুব শিগগির হামলা করবে এতে কোনো সন্দেহ নাই রসুলের ওই ভবিষ্যৎবাণী হয়তো খুব শিগগির আমরা দেখে ফেলবো দেখি আর না দেখি আমাদেরকে সতর্ক থাকা যে আমার কোনো আপিলা আমার কোনো বিশ্বাস আমার কোনো কথা আমার কোনো চেতনা যেন ওই সমস্ত ইসলাম বিদ্দেশী ইসলামের শত্রু রসুলের শত্রু সাবেয় গ্রামের শত্রু তাদের সাথে মিলে না যায় তাহলে কিন্তু না জাতের কোনো রাস্তা নাই শুরুতে যে আয়াত আমি তেলাহ করেছি সেই আয়াতের সূত্রটা প্রসঙ্গটা শেষ করি শেষ করছি ইনশাআল্লাহ নামী আপোষের মধ্যে ঐক্য অনৈক্য হতে পারে ভিন্ন মত থাকতে পারে কিন্তু আমরা তো হজরত ইমাম শাফিআই রহমতুল্লাহ আলের আদর্শ অনুসরণ করতে পারি ইমাম শাহিআই রহমতুল্লাহ আলে হজরত ইমাম আবহমদ রহমতুল্লাহ আলে বাগদাদে যেখানে কবর সেখানে গিয়েছেন পাশের মসজিদে নামাজ পড়তেছেন তার কাছে ইমাম সুরে ফাঁকে আশ্বাস করলে ইমামে আমিন বলবো না ঘটনা কি জিজ্ঞেস করছেন কি করে ফেললেন নাকি আজকে জোরে আমিন বললেন না যে বলে আজকে জুরে আমিন বলি না এই মসজিদের পাশে মহান ব্যক্তি শুয়ে আছেন নমানি তার মাসলা ছিল জোরে আমি না বলা এটা তো উত্তম অনুমের ব্যাপার তার সম্মানে জোরে আমি ছেড়ে দিলাম এটা হচ্ছে আদাব অনেক ভিন্ন মত থাকতেই পারে কিন্তু এই জন্যে কাউকে কটাক্ষ করা বিদ্রূপ করা নতুন করে যেন আবার মুসলমানদের মধ্যে আরেকটা মতবাদ সৃষ্টি না হয় আরেকটা ফাটল সৃষ্টি না হয় ভাই ছোটখাটো বিষয় অভিজ্ঞ থাকবে থাকতে পারে আপনি জোর আনেন আমি বলি না আমরা সবাইদেরকে মহাবত করি আমরা সবাই রসুলকে মহবত করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আল্লাহ তালা আমাদেরকে সহিদা বিশ্বাসের উপর ইস্ত্রান করেন আমি